আজকের পর্ব আমরা কথা বলবো প্রশান্ত কিশোরকে নিয়ে এই প্রশান্ত কিশোর মহাশয় কে তার জীবনী কি তার মাহাত্ম কি এই সব কথা বলার আগে একটা মজার ঘটনা দিয়ে আজকের পর্বটা শুরু করি এই কদিন আগের কথা তখন আমাদের রাজ্যে ডাক্তারদের ধর্মঘট চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসতেই চলেছে এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এসে হাজির হলেন এবিপি আনন্দের সুমনের সামনে বেশ কয়েকদিন ধরে ব্যাপারটাকে হাইপ করা হয়েছে কথার ঠোকা ঠুকে চলছে প্রশ্ন করা হচ্ছে মুখ্যমন্ত্রী হঠাৎ জিজ্ঞেস করে বসলেন একটা প্রশ্ন বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দিদি এইখানে আমার আরেকটা প্রশ্ন আমি নিশ্চিত আমার মনে হয় রাজ্যের অধিকাংশ মানুষ নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে লড়াই করা উঠে আসা একজন নেত্রী আমার মনে নিয়ে আপনার বিরোধীরা কোনো সংশয় নেই এবং পাবলিক পালস আপনি অত্যন্ত ভালো বোঝেন সেখানে প্রশান্ত কিশোর কে কি লাগছে লোকসভা শোনা যায় চারশো পাঁচশো কোটি দিয়েছে আমাদের সাথে টাকা নিয়ে কোনো কথা হয়নি অনেকে তো এমনিও শুনুন যারা প্রফেশনালেও কাজ করে আমি এইসব জানি না এইসব বাজেট অটনাও তো হতে পারে এই যে আলোচনা বা এই যে কথোপকথন এখান থেকে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে উঠে আসে প্রথমত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নাকি মানুষের পালস খুব ভালো বোঝেন তার এখন প্রশান্ত কিশোরকে দরকার দ্বিতীয় কথা নরেন্দ্র মোদী যখন শেষবার গুজরাটের চিফ মিনিস্টার ছিলেন তখন সেখানকার বিধানসভা নির্বাচন তারপরে দু লোকসভা নির্বাচন মানে যে সময় থেকে মোদি ওয়েভ ভারতবাসী প্রথম দেখতে শুরু করে সেই সব সময় এই ভদ্রলোক সেখানে ছিলেন প্রশান্ত কিশোর এবং তাকে নাকি বিজেপি সে সময় চারশো পাঁচশো কোটি টাকা দিয়েছিল তৃতীয় কথা এই প্রশান্ত কিশোর যে রাজনৈতিক দলের হয়ে কাজ করেন তাদের প্রার্থী ইনি ঠিক করে দেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনাতে যে উত্তরগুলো দিলেন সেখান থেকেও খুব গুরুত্বপূর্ণ দুটো কথা আমাদের সামনে উঠে আসে প্রথমত প্রশান্ত কিশোরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আদান প্রদান একটা ইন্টারনাল পার্টি ম্যাটার এমন একটা বিষয় যেটা নিয়ে সর্বসমক্ষে কথা বলা বা আলোচনা করা যায় না আর দ্বিতীয় কথা এখানে নাকি টাকা পয়সার কোনো ব্যাপার নেই প্রশান্ত কিশোর এই পুরো কাজটাকে সিএসআর হিসেবে দেখছেন এবার এই সিএসআর বিষয়টা কি সিএসআর হল কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটার মাধ্যমে বিভিন্ন কর্পোরেট সংস্থাকে বাধ্য করা হয় হ্যাঁ আবারও বলছি বাধ্য করা হয় তাদের একাংশ টাকা জনগণের ভালোর জন্য ব্যবহার করতে এবার এই কথাগুলো বলার পরে আসি প্রথম মিথ্যে কথায় না ঠিক আছে মিথ্যে কথা বলবো না প্রথম ধোঁয়াশাপূর্ণ কথায় আর সেটা হচ্ছে প্রশান্ত কিশোর একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট তার কাজটাই হলো বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন নির্বাচনের সময় জিততে সাহায্য করা আর এর জন্য তিনি এবং তার সংস্থা একটা চড়ার দাম নেন এবার এটা প্রশান্ত কিশোর পুরো কাজটাই ফ্রিতে করে দেবেন এটা ভাবাটা কিন্তু মূর্খানি মানে এত বড় একটা কাজ একটা গোটা ইলেকশনের কাজকে তিনি সিএসআর আন্ডারে ঢুকিয়ে দেবেন এটা ভাবলে বোধ কোথাও একটা ভুল হবে হ্যাঁ প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচণ্ড ভালোবেসে একটা ডিসকাউন্ট দিতে পারেন কিন্তু তাই বলে একটা চারশো পাঁচশো কোটি টাকার কাজ বিনামূল্যে করে দেবেন এটা বোধহয় ঠিক নয় আর তাছাড়া এই সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটা একটা কর্পোরেট সংস্থার সারা বছরের টার্নওভারের একটা খুব ছোট্ট অংশ প্রশান্ত কিশোর কাজ করবেন দু পর্যন্ত মানে তার দু দুবছরের নিরন্তর খাটনির কাজ তিনি বিনামূল্যে করে দেবেন সিএসআর নামে এটাকে কখনো হতে পারে আর তাছাড়া কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এখানে কর্পোরেট সংস্থাগুলো মানুষের ভালোর জন্য কিছু কাজ করে একটা রাজনৈতিক দলকে সাহায্য করা কিন্তু পার্সোনাল গেন রেসপন্সিবিলিটি সেখানে মানুষের ভালোর জন্য কাজ করার তো কোনো প্রশ্নই উঠছে না তাই প্রশান্ত কিশোর এই গোটা কাজটা কোনো টাকা না নিয়ে করছেন এই কথাটা বিশ্বাস করতে আমাদের একটু অসুবিধা হচ্ছে আর না। কারণ তিনি তাহলে এবার প্রশ্নটা হচ্ছে প্রশান্ত কিশোর এখানে করতেটা কি চাইছেন প্রশান্ত কিশোর কে তিনি কিভাবে কাজ করেন তিনি কি করতে চাইছেন এগুলো বুঝতে গেলে আমাদেরকে একটু পেছন ঘুরে তাকাতে হবে প্রশান্ত কিশোরের উত্থান দু লোকসভা নির্বাচন থেকে ভারতীয়দের চোখে গুজরাট রায়ের কালিমা নরেন্দ্র মোদীর গা থেকে তখনও মোছেনি ন্যাশনাল মিডিয়াও তার দিকে বেশ সন্দেহের চোখে তাকাচ্ছে কিন্তু তারপরেও নরেন্দ্র মোদী এবং বিজেপি একটা বড় স্বপ্ন দেখছিল গুজরাট থেকে বেরিয়ে গোটা ভারত কিন্তু সেটা হবে কি করে গতিপথটা কীভাবে ঠিক হবে ন্যাশনাল মিডিয়াও খুব একটা পাত্তা দিচ্ছে না তাহলে মানুষের কাছে পৌঁছানো যাবে কি করে রকম সময় একটা আইডিয়ার কথা ভাবা হলো ভাবা হলো যে ন্যাশনাল মিডিয়াকে যদি বাইপাস করা যায় তাহলে কেমন হয় মানে মিডিয়ার কাজটা কী মিডিয়ার কাজ হলো মানুষের কাছে বিভিন্ন খবর পৌঁছে দেওয়া এবার সেটা না করে নরেন্দ্র মোদী যদি নিজেই মানুষের কাছে পৌঁছে যান এই যে গোটা আইডিয়াটা এই যে কনসেপ্টটা যে মিডিয়াকে ছাড়াও নরেন্দ্র মোদী মানুষের কাছে পৌঁছে যেতে পারেন মানুষ কি চাইছে মানুষের পালসটা ধরা একটা রাজনৈতিক বার্তাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এই সমস্ত কিছুর পেছনে কিন্তু সেই সময় ছিলেন একজন ভদ্রলোক প্রশান্ত কিশোর তিনি সেই সময় কি করলেন তিনি শুরু করলেন তিনি একটা সুযোগ দেওয়া হলে দেশের জনগণের জন্য সে অনেক ভালো ভালো কাজ করবে তারপরে শুরু হলো বিভিন্ন রকম র্যালি মোদির থ্রি ইমেজ নিয়ে র্যালি শুরু হলো এই রকম একটা সফিস্টিকটেড ইলেকশন ক্যাম্পেইন গত সত্তর বছরে ভারত আদৌ দেখেছে কিনা সন্দেহ এইভাবে যে একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থীর কথা মানুষের কাছে পৌঁছাতে পারে সেটাও ভারত দেখেছে কিনা সন্দেহ মানে এই যে সোশ্যাল মিডিয়াকে একটা ওয়েপন হিসেবে ব্যবহার করা একটা পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করা মানুষের কাছে পৌঁছে যাওয়া এইটা বারবার দেখানো যে নরেন্দ্র মোদী সবাইকে নিয়ে চলতে চাইছেন তিনি বিজনেসম্যানদের সঙ্গে কথা বলছেন তিনি স্টুডেন্টদের সঙ্গে কথা বলছেন মানে এমন একজন লোক যিনি দেশের কাজ করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। এবার দু হাজার চোদ্দোতে নরেন্দ্র মোদী জেতার পরে প্রশান্ত কিশোরেরও কিন্তু একটা আলাদা পরিচিতি মানুষের সামনে উঠে এসে দাঁড়ালো একটা ডিমান্ড তৈরি হলো এমন একজন লোক যিনি একটা রাজনৈতিক দলকে একটা নির্বাচনে জেতাতে সাহায্য করতে পারেন তাকে জেতানোর ক্ষমতা রাখেন এইখানে কিন্তু একটা কথা খেয়াল করুন আমরা বলছি একটা রাজনৈতিক দলকে জেতানোর ক্ষমতা রাখেন জিতিয়ে দেবেনই এই কথাটা কিন্তু আমরা বলছি না এটা কেন বলছি না সেই কারণটাই কিছুক্ষণ বাদেই আসছে দু হাজার থেকে দু হাজার উনিশ প্রশান্ত কিশোরের ট্র্যাক রেকর্ড অত্যন্ত সফল এই কবছরে তারা যে কটা রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেছেন প্রত্যেকবারই সে এবং তার সংস্থা জিতেছে শুধু একবারই তারা হেরেছেন এমনকি লোকসভা নির্বাচনেও তাদের নিদর্শন রয়েছে এবং এটা খুব নোটেবেল একটা জয় এটা ছিল অন্ধ্রপ্রদেশের ওয়াই এস জগনমোহন রেড্ডির জয় অন্ধ্রপ্রদেশে ওয়াই এস জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর এগেনস্টে ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি প্রশান্ত কিশোরকে হায়ার করেছিলেন নির্বাচনে তাকে জিততে সাহায্য করার জন্য এই চন্দ্রবাবু নাইডুর মুখটা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে এবারে নির্বাচনের আগে ওই যে মহাগঠবান্ধনের কথা হয়েছিল না আমাদের কলকাতার ব্রিগেড সব বিভিন্ন রাজ্যের নেতারা এসেছিলেন সেখানেও কিন্তু চন্দ্রবাবু নাইডু এসেছিলেন এবং এই চন্দ্রবাবু নাইডু এই মহাগঠবান্ধনের অত্যন্ত উচ্ছ্বসিত একজন সমর্থক ছিলেন আর তার এই উচ্ছ্বাসটা দাঁড়িয়েছিল এই বিশ্বাসটার উপরে যে তার নিজের রাজ্য তার নিজের এলাকা অন্ধ্রপ্রদেশে তাকে কেউ এক চুল টলাতেও পারবে না কিন্তু ওয়াই এস জগনমোহন রেড্ডি প্রশান্ত কিশোরের সাহায্যে শুধু চন্দ্রবাবু নাইডুকে যে তলিয়েই দিয়েছেন তা নয় তার রাজনৈতিক ভবিষ্যতের উপরেও একটা বড় সড় প্রশ্ন এঁকে দিয়েছেন তাহলে এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে যে এই প্রশান্ত কিশোর ভদ্রলোকটি অত্যন্ত করিতকর্মা একজন লোক এবং তার সংস্থা আইপ্যাক অত্যন্ত স্মুথলি ওয়ার্কিং একটা অর্গানাইজেশন তারা যখন একটা রাজনৈতিক দলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তখন থেকে যতদিন না পর্যন্ত নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত এই রাজনৈতিক দল কি করবে কি করবে না তার দায়িত্বভার এরা নিজেদের কাঁধে তুলে নেন কোন নেতা কি কথা বলবেন কি বলবেন না কারা মিডিয়ার সামনে যাবেন কারা যাবেন না জনগণের সঙ্গে কিভাবে কথা বলা হবে কিভাবে জনসংযোগ তৈরি করা হবে বিরোধীদেরকে কিভাবে প্রত্যুত্তর দেওয়া হবে এই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ছকে ফেলাটাই আইপ্যাকের কাজ আর এই কাজে তারা অত্যন্ত দক্ষ তাদের ট্র্যাক রেকর্ড অত্যন্ত সফল শুধু একটা ঘটনা ছাড়া আর এই একটা যেখানে তারা সফল হতে পারেননি এই কথাটা কেন বারবার বলছি এটার গুরুত্ব কি সেই কথাটাই আমরা কিছুক্ষণ পরেই আসবো তাহলে এবার যখন প্রশান্ত কিশোরকে নিয়ে কথা শেষ হয়ে গেছে তাহলে ফিরে আসি পশ্চিমবঙ্গের কনটেক্সটে এবার এখানে আমরা তর্কটাকে দুটো প্রশ্নে ভাগ করে নিচ্ছি প্রথম যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ঠিক কি কি করতে পারে। বা উল্টের দিক থেকে বলা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখে প্রশান্ত কিশোরকে হায়ার করেছেন এবং কেন সেই কাজ বিনামূল্যে করা সম্ভব নয় দু হাজার লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধভক্তও এটা মানতে বাধ্য হবেন যে আমাদের রাজ্যের এবং আমাদের রাজ্যের শাসক দলের পরিস্থিতি খুব একটা ভালো নয় তার স্লোগান অনুযায়ী মায়ের কথা জানি না তবে মানুষ অলরেডি তার পায়ের তলার মাটি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছেন তাই তৃণমূলকে যদি এবার জিততে হয় তাহলে তাদের কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই করতে হবে আর তাদের লড়াইটা এবার এমন একটা দলের বিরুদ্ধে যাদের কাছে থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া টিম রাজনৈতিক পোড় খাওয়া একটা টিম এবং তার সঙ্গে বোনাস হিসেবে তাদের কাছে বাংলায় রয়েছেন মুকুল রায় যিনি তৃণমূল কংগ্রেসের একেবারে জন্মলগ্ন থেকে তৃণমূলের অন্যতম একজন কারিগর ছিলেন আর এখন তিনি বিজেপিতে গিয়ে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও কিন্তু এখন কাজের অভাব নেই দল থেকে এই যে চুয়ে চুয়ে লোক বেরিয়ে যাচ্ছে সেটাকে আটকাতে হবে এই যে অহরহ দুর্নীতির কথা উঠছে সেটাকে সামলাতে হবে জনগণের মধ্যে থেকে এই যে বিভিন্ন রকম আন্দোলন উঠে আসছে সেগুলোকে প্রশমিত করতে হবে আর এই এত কিছু করার পর নির্বাচনে জিততে হবে তাকে যে নির্বাচন তার দড় গোড়ায় কড়ানাচ্ছে এবার এই এতগুলো কাজ করতে গেলে তাকে কিন্তু তার স্ট্র্যাটেজিটা ঢেলে সাজাতে হবে একেবারে শূন্য থেকে গড়তে হবে নতুন করে তৈরি করতে হবে গেম প্ল্যান কী আছে কি নেই সেটা মূল্যায়ন করতে হবে কোথা থেকে কাকে দাঁড়ালে কে জিতবে সেই অনুযায়ী প্রার্থী তালিকা তৈরি করতে হবে গ্রাউন্ড লেভেলে সার্ভে করতে হবে এবং সেটা এমন কোনো মানুষকে দিয়ে করালে চলবে না যারা তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে স্তোদ্বাক্য গুনগুন করেন করাতে হবে নিরপেক্ষ মানুষদেরকে দিয়ে যাতে মাটির কাছাকাছি কি ঘটছে এই ব্যাপারগুলো সত্যি সত্যি জানা যায় আর এই সমস্ত কাজ করতে পারে প্রশান্ত কিশোর এবং আইপ্যাক তারা একটা পয়সার বিনিময় আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করে আপনার যা যা লাগবে সেগুলো তারা তৈরি করে মেনটেন করে বিভিন্ন রকম নতুন নতুন জিনিস চালু করে এবং দেখে যে সেগুলো কাজ করছে কি না কাজ না করলে সঙ্গে সঙ্গে একটা ব্যাক আপ ফর্মুলা অ্যাপ্লাই করে এই এত কিছু বিনা পয়সায় হয় না তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবার যতই এই কথাটা বলুন না কেন যে টাকা লাগবে না টাকার এখানে কোনো ব্যাপারই নেই তাকে কিন্তু এই নির্বাচনটা জিততে পকেটের উপর বেশ চাপ দিতে হবে আর দিকে প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই ডিসকাউন্ট দিক না কেন কাজের শেষে তার পকেটে কিন্তু ভালোই একটা মোটা অঙ্কের ফিস ঢুকবে তাহলে এই এতগুলো কথা বলার মূল কারণটা হচ্ছে মোদ্দা কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে ওয়েস্টবেঙ্গলে নিয়ে এসেছেন এবার কত টাকা লেগেছে টাকা আদৌ লেগেছে কিনা আরও লাগবে কিনা এই নিয়ে তর্ক চলতেই পারে ধোঁয়াশা থাকতেই পারে তবে মোদ্দা কথাটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে দরকার পড়েছে এবং প্রশান্ত কিশোর ওয়েস্টবেঙ্গলে এসে গেছেন এর এখানে এসে তিনি যা করেন সেটাই করবেন প্রশান্ত কিশোর দু হাজার বিধানসভা নির্বাচন জিততে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবারে প্রশান্ত কিশোরকে বেশ বেগ বেয়ে নিয়ে এসেছেন কারণ শোনা যায় যে প্রশান্ত কিশোরের এটাই প্রথমবার বাংলায় আসার ইচ্ছে নয় ২০১৬ সালে প্রশান্ত কিশোর নিজে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে চেয়েছিলেন কিন্তু সেবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে বলেছিলেন না থাক ঠিক আছে আমার দরকার নেই অনেক ধন্যবাদ কিন্তু তাহলে এবারে তারই দরকারটা পড়ল কেন কারণ বিজেপি হলো। দু হাজার ষোলোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মাটি থেকে তলানো মুশকিল ছিল এটা যেমন সত্যি কথা দু হাজার লড়াইটা তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মাটি আদৌ তার হাতে থাকবে কি থাকবে না তার লড়াইতে পরিণত হবে এটাও কিন্তু সত্যি কথা আর তাই কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নবান্নে আগমন আইপ্যাক প্যাক এবং প্রশান্ত কিশোরের আইতাক কিন্তু বাংলায় এসে গেছে প্রশান্ত কিশোর চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছেন আর এর সঙ্গে তার রেপুটেশনও জড়িয়ে রয়েছে কারণ প্রশান্ত কিশোরের আরও একটা পরিচিতি রয়েছে আর সেটা হলো প্রশান্ত কিশোর জেডিইউ দলের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট দু হাজার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে সাহায্য করার পর বিহারের নীতিশ কুমার প্রশান্ত কিশোর ম্যাজিকের সাহায্য নিয়ে সরকারে আসেন এবং তারপরেই নীতিশ কুমারের জেডি দলে যোগদান করেন প্রশান্ত কিশোর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো দু হাজার লোকসভা নির্বাচনে জেডি কিন্তু বিজেপির সঙ্গে লড়াইটা করেছে এনডিএর অন্তর্ভুক্ত হয়ে তারা এই লড়াইটা করেছে কিন্তু তারপর থেকে অনেক রকম দরকষাকষির খবর এসছে এবং সম্ভবত বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে জেডি ইউ লড়াইটা আর বিজেপির সঙ্গে করবে না তারা একা লড়বে তাহলে বুঝতেই পারছেন এই রকম একটা উত্তপ্ত সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করতে গিয়ে প্রশান্ত কিশোর কিন্তু বিজেপির চোখে তাকে নিয়ে তিক্ততা বাড়িয়েছেন বই কমাননি মানে সব কিছুই এখন ওই দাবার গুটির মতো এগোচ্ছে পেছোচ্ছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার বিধানসভা নির্বাচনে জিততে হবে সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরকে নিয়ে এসেছে আবার প্রশান্ত কিশোরের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল জিতে যায় এবং বিজেপি হেরে যায় বিধানসভা নির্বাচনে তাহলে সেক্ষেত্রে জেডি ইউ নীতিশ কুমার এবং প্রশান্ত কিশোরের এন ডি এ এবং বিজেপির সঙ্গে কি সম্পর্ক হবে সব মিলিয়ে একটা ভজঘট ব্যাপার কিন্তু যাই হোক এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে দিন এই সব কিছুকে সরিয়ে দিয়ে আমরা ফিরে যাই সেই পাতি কথাটায় এই তর্কের দ্বিতীয় প্রশ্নে প্রশান্ত কিশোর কি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আদৌ জেতাতে পারবে। এবার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের আরেকবার একটু পিছন ফিরে তাকাতে হবে একটু আগেই আপনাদেরকে বারবার বলছিলাম যে প্রশান্ত কিশোর এবং আইপ্যাক এক জায়গায় হেরেছিল আর সেটা তারা হেরেছিল যখন তারা ইউপিতে কংগ্রেসের হয়ে কাজ করছিল হ্যাঁ মানে বুঝতেই পারছেন এতক্ষণে যে এই লোকটা মোটামুটি সব রাজনৈতিক দলের সঙ্গেই কাজ করেছেন এবং তিনি নিজের রাজনৈতিক আদর্শ আর কাজ এই দুটোকে কখনোই সঙ্গে মেশান না যেটা খুবই ভালো ব্যাপার যাই হোক যে কথাটাই ছিলাম সেখানে ফিরে যাই ইউপিতে যেবারে প্রশান্ত কিশোর এবং আইপ্যাক কংগ্রেসের হয়ে কাজ করছিল সেই নির্বাচনে কংগ্রেস মুখ থুবড়ে পড়ে আর এর একটা কারণ আছে কারণটা হলো প্রশান্ত কিশোর যখনই কোনো রাজনৈতিক দলের সঙ্গে কাজ শুরু করেন তখন তিনি একটা পলিসি নিয়ে এগোন আর সেই পলিসিটা হচ্ছে ফল ইন লাইন ওর ফল আউট যেটা সহজ করে বললে দাঁড়ায় যে তুমি আমাকে টাকা দিয়ে হায়ার করেছো আমি তোমাকে নির্বাচনে জিততে সাহায্য করব। কিন্তু তোমাকে আমার ওপর বিশ্বাস রেখে আমার দেখানো পথে এগোতে হবে আর ইউপিতে সেই নির্বাচনের পরে এই কথাটা বারবার উঠে এসেছিল যে কংগ্রেস নিজেদের দলের নিজেদের লোকদেরকে প্রাধান্য দিতে এত ব্যস্ত ছিল যে প্রশান্ত কিশোর ওখানে থাকার পরেও প্রশান্ত কিশোরের কথাকে কেউ খুব একটা গুরুত্ব দেননি এবার এই জিনিসটাই এখানেও হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কারোর কথা শুনে পা ফেলবেন এইটা আশা করাটা বেশ কঠিন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চারদিকে যারা সালিশি সভা সাজিয়ে বসেন তাদের কাছেও এটা হজম করাটা চাপের হবে যে তাদের একজন বহিরাগতর কথা শুনে চলতে হবে কিন্তু অবিশ্বাস্য ঘটনা রাজনীতিতে আকছাড় ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ পর্যন্ত প্রশান্ত কিশোরের কথা শুনে চলতে পারেন তাহলে হয়তো আখেরে তিনি লাভবানই হবেন কিন্তু তার আগেও তাকে অনেকগুলো হার্ডেল পেরোতে হবে যার মধ্যে দু একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে টক্কর দিতে হবে এমন একটা দলের সঙ্গে যাদের একটা অত্যন্ত স্ট্রং সোশ্যাল মিডিয়া টিম রয়েছে এবং প্রচুর টাকা রয়েছে দ্বিতীয়ত সাধারণ মানুষ যারা আমাদের রাজ্যের শাসক দলের প্রতি বিরূপ হয়েছেন যারা তৃণমূলের ওপর থেকে বিশ্বাস হারিয়েছেন তাদেরকে ফিরিয়ে আনতে হবে এই মুহূর্তে আমাদের রাজ্যে শাসক দলের পক্ষ থেকে অনেক কিছুই এরকম ঘটে চলেছে যার উপরে অনেকেই প্রশান্ত কিশোরের একটা প্রচ্ছন্ন ছায়া লক্ষ্য করতে পারছেন আমরাও এরকম অনেক পরিবর্তন লক্ষ্য করেছি যেমন ধরুন হঠাৎ করে বাংলা ভাষা নিয়ে কথা বলা যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আগে করেননি কিংবা কাঠমানি নিয়ে প্রশ্ন তোলা এবং সেটা নিয়ে বচসা তবে এগুলো সবটাই স্পেকুলেশন প্রশান্ত কিশোর আদৌ কি করতে চলেছেন তিনি কি প্ল্যান করছেন এগুলো নবান্নের বন্ধ দরজার মধ্যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই জানেন তবে আশা করা যায় যে যত সময় এগোবে তত এগুলো আরও মানুষের সামনে পরিষ্কার হবে হ্যাঁ তার সঙ্গে আরও একটা ইন্টারেস্টিং বিষয় ভারতের এই রাজনৈতিক নির্বাচনের ক্যাম্পেন নির্বাচনের ইস্যু এগুলো কিন্তু একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে মানে কিছুদিন আগে পর্যন্ত ওই যে চোখ বন্ধ করে অন্ধকারের মধ্যে তীর মারার ব্যাপার স্যাপার ছিল বা গোদা কিছু ইস্যু তৈরি করে সেটা নিয়ে নির্বাচনী লড়াই হতো সেটা কিন্তু অনেক বেশি এখন রিফাইন্ড হয়েছে অনেক সূক্ষ্ম অনেক নুয়াশ হয়েছে না হলে পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট একটা ডিফাইন্ড ইলেকশন ক্যাম্পেন সোশ্যাল মিডিয়া ড্রাইভ এই কথাগুলো কবছর আগেও কে শুনেছিল রাষ্ট্রবিজ্ঞান এবং সাংবাদিকতা অর্থাৎ জার্নালিজম এর ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তাদের এই পুরো বিষয়টা খুব মন দিয়ে ভালো করে দেখা উচিত এবং শেখা উচিত আজ থেকে কুড়ি বছর পরে লোকে যেটা বইতে পড়বে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা কিন্তু চোখের সামনে ইতিহাস তৈরি হতে দেখতে পাচ্ছি আশা করি আমাদের আজকের এই পর্বটা আপনাদের ভালো লেগেছে আমরা যদি প্রশান্ত কিশোরকে নিয়ে কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে গিয়ে থাকি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই মতামত জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের পর্বটা পরের দিন আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আমরা চলে আসবো আপনাদের সামনে ততদিন ভালো থাকবেন আজকের পর্বটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি তার জন্য মার্জনা করবেন আমাদের এই পর্বগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন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 आशा करी हमारे पर्वगुल्लो अपन भलो लागे भलो थकबें नमस्कार